দার্জিলিং গেছে তাই আমাকে ওর কালো টাকার খবরদারি করতে বলছে সেই রত্ন স্বদেশকে কম ঘুষ নেয় বলে গঞ্জনা দিচ্ছে সেই বিয়াল্লিশ কে আমরা ভাবতেও পেরেছিলাম এমনটা হবে বছর বোধ হয়নি বিলিতি কাপড় ব্যাচা পরা চলবে না বলে আবার আন্দোলন শুরু হলো না সে তোমার মায়ের কি পিকেটিং করা রামরাঙ আগরওয়ালদের কাপড়ের দোকানটা ছিল না দোকানের দরজা আটকে বসে তকলিতে সুতো কাটা হচ্ছে বউ বলে মা মা সেবারে অল বেঙ্গলে সুতো সেকেন্ড প্রাইজ পেয়েছিল কী শুরু করেই কাটতে পারতো সুতো মা বলে হ্যাঁ তো একদিন দুপুরবেলা শরবত করে নিয়ে গিয়ে দেখি বড়ো দারাগা বলছে মা আপনাকে হাত করে বলছি উঠে আসুন মা যেন শুনতেই পায়নি এক মনে সুতো কাটে চলেছে শেষকালে দারোগা আসল মূর্তি ধরলে বললে মেয়ে ছেলে গায়ে হাত দিতে চায়নি কিন্তু এরপরে আপনাকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে দিতে হবে মাকে বল মুখ তুলে বললে আহ কি হচ্ছে কি তখন থেকে আমাকে আমার কাজ করতে কি গলা এমন দারোগা দাঁত চেপে কেমন একটা বললে আচ্ছা বলে চলে গেল। হ্যাঁ তারপরে পাশের দোকানে সেই শোধ নিল সেন জেঠিমার উপরে বুড়ি বলে কবে কার সব কথা সেই কথা সব মনে করতে করতে আমার গায়ে কেমন একটা কেমন একটা আনন্দ লাগছে যেন সারা শরীরে হলো না জীবনে কোনো ঠিক করতে পারলেন না তাই মনে বলে তুমি পেরেছ তো তাহলেই কি আমার হবে তুমি বুঝে আমার একটু বলে দিও তাহলেই আমার হয়ে যাবে বলে দিল্লি কে খেতে যাচ্ছ আর তো বলা যাবে না লিখে পাঠাতে হবে তারপরে একটা কেসের ব্যাপারে অত কাজের মধ্যে সহধর্মিনীকে চিঠি লিখলাম তা বুঝতে না পেরে উনি সন্তোষকে দেখাতে গেলেন তাও তো আমি প্রথম দিকটা শেষ দিকটা চেপে ধরে দেখিয়েছিলাম থাক থাক আসল কথাটাই তো দেখিয়ে দিলে সন্তোষকে তা তুমি অত হেয়ালি করে লিখবে তা আমি কি করে জানবো সত্যি আমার খুব অন্যায় হয়ে গিয়েছিল আমার উচিত ছিল কি কি লিখবো বুড়ি হঠাৎ মেয়ের মতো তাহলে আমি দিল্লি যাব না আমাদের সে কথা বলার অধিকার আছে কি ওইসব আমি জানি না তাই আমি যাব না তাহলে তুমিও চলো একসাথে এমন ভাবে কথা বলছ না যেন বয়স কুড়ি জানো আমি এখন হেড অব দ্য ফ্যামিলি আছি রত্ন বলল শুনলে না আমরা ওদের ডিপেন্ডেন্ট আশ্রিত হ্যাঁ দেশ ভাগে আশ্রয়চিত হয়েছিলাম এখন হয়ে গেলাম আশ্রিত আচ্ছা কত লোক তো রিফিউজ বলে জমেই টমি সব করে নিলে তুমি পারলে না কেন আরে দরখাস্ত তো করেছিলাম আমিও কিন্তু রিহেবিলিটেশন অফিসে যেদিন দেখা করতে বললো যেতে পারলাম না তো কেন পারলে না কেন বসে আসো বিপ্লাবের কলেজের মতো হলো না ওকে নিয়ে ছুটলাম হাসপাতালে ও হ্যাঁ তো তারপরে যেদিন গেলাম অফিসার বাবুরা আর কোনো কথাই শুনলো না তখন ও রক্তের জোর ছিল ভেবেছিলাম একটা মাস্টারই তো পেয়েছি যেমন করে হোক দাঁড়াবই এই বয়সের কথাটা তো তখন মনে পড়েনি কত লোক কত পুরুষ ধরে হয়তো কলকাতায় ছিল কিন্তু কবে পূর্বপুরুষ পূর্ববঙ্গের ছিল বলে দুবার দুবার জমি টাকা করে নিলো আমাদের কপালি খারাপ পেছন থেকে গান শোনান যায় চলব চলবো চলবো আমরা মানবো না কোনো বাধা শ্রেণী শত্রুকে করবো খতম সেই গানে গলা সাধা। চিন্তা নাই জন্য আরে যদি হয় সেটা প্রয়োজন আত্মরক্ষা করতেই হবে বুবাই গান করতে করতে আসে বৃদ্ধ বৃদ্ধা হা করে তাকিয়ে থাকে বলে এই গান কোথায় শিখলি বুড়োবেলা বোধ হয় তাস খেলার আড্ডায় শিখেছে বোধ হয় তোর চেহারে এরকম দেখাচ্ছে কেন ঘুমু নি ঘুমকা বললাম আমার কার না বাড়ি চলে যাও সেটা। সে চলে গেল চটপট চলে গেলো কি শুনে কি হবে বুঝবে বুঝবো না কেন বিপ্লব করেছি নইলে হয়তো পারতাম জানিস আমরাও পুলিশকে ভয় করে আমরা আমরাও তখন বন্দুকের সামনে ল বন্দুকের সামনে গেলে তারপর ভেড়ার মতো শুরসুর করে ঝুকে গেলে জেলে ধু ওই কি বিপ্লব আমরা বন্দুকের সামনে দাঁড়াই কেন জানো বন্দুক নিয়ে নেবার জন্যে বৌবাই তাহলে কি সত্যি তুই সব মানে এক্সট্রিমিস্ট নাকি বলো ওই সব দলে যোগ দিয়েছিস যাও বোঝার বোঝি আমি হ্যাঁ বলবো না নাও বলবো না দেখ তোর সঙ্গে এই নিয়ে একটু কথা বলবো ভেবেছিলাম আজকে কিন্তু ওরা আমার মনটাকে এমন অশান্ত করে দিয়ে গেল হ্যাঁ হবারই কথা যা সব স্যাম্পল কী হি পক্রিট কী তুই কি সব শুনেছিস না শুনেছি বই কি কাজ করছিলাম কাজ করছিলাম বললাম না ঘুমেনি আর রত্ন ভাবছে তুই ঘুমোচ্ছিস আমরা যত ঘুম ওদের ততই তো সুবিধে কাদের যারা লুটপাট করে খেতে চাই দেশটাকে অধপাতে নিয়ে যেতে যায় তাদের সকলের না কাল যখন থেকে এই পার্থ পুতুল এসেছে না তখন থেকে এই কথাগুলো কেমন যেন বেঁকে বেঁকে যাচ্ছিস থাক তকা তুক্কি থাক তুই ব্রেকফাস্ট খেয়েছিস হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমরা খাও নি কেন ওইসব লোকগুলোর উপর অভিমান করি বুড়ো বুড়ি একসঙ্গে বলে না তাই তো আমরা ঠিক করেছি যে খিদে খিদে করে মানুষকে যাতে অমানুষ না হয়ে যেতে হয় ওরে কথা তো কবে থেকেই শুনে আসছি ওই আজও তো কিছু হলো না হবে কত থেকে দোস্ত তোমাদের আমাদের নয়তো কি একটা দেউলে করা দেশ হাতে তুলে দিয়ে ইংরেজ পিটান দিল তারা যা যা করেছিল যেভাবে যা ছিল সব ঠাট বজায় রেখে চলতে লাগলো দেশ আর তোমরা নেশায় বুধ এভাবে ওহ আমরা স্বাধীন হয়েছি জুতোর তলায় থাকা তো হয়ে গিয়েছিল এক জুতোর বদলে আর এক জুতো এলো তোমরা আবার তাই চাটতে লাগলে বুড়ি চিৎকার করে বলে না এ কথা ঠিক না কিসের ঠিক না না হলে কি করে সারা দেশটা কালো বাজারে আর কালো টাকা বলতে পারো এত কথা জানলে কি করে বলতে পারো ইংরেজ চলে যাবার পরও কি করে কি করে সেই কালো টাকা বেড়ে বেড়ে সমস্ত দেশটাকে পঙ্গু করে দিল অন্ধ করে দিল সে দোষও কি সে দোষ আমাদের না আমরা বিশ্বাস করে যাদের উপর ভার দিয়েছিলাম না অবশ্য আমরা এটা ভাত দেওয়া কি বুড়ি বলে আমরা কেবল আশা করেছিলাম বছরের পর বছর বছর আশা করেছিলাম এত তাড়াতাড়ি কিছু হয় হবে আস্তে আস্তে হবে সব কিছু পরিপূর্ণ হতে সময় লাগে দশ মাস দশ দিন না গেলে তো শিশুর অঙ্গ সম্পূর্ণ হয় না বলতো বোবাই বলে কিন্তু এ কোন শিশু জন্মেছে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তো হাঁটাই শুধু দেখা যাচ্ছে গিলে গিলে শেষ করে যাত্রাকে বিক্রি করে দিল বুড়ি বলে তোদের এ কথা সবাই মানে না কথাটা বোধ করি তোদের ঠিকও নয় কিছুই কি ভালো হয়নি ভালো হয়েছে বে হয়েছে নাহলে তোমাদের এই চার ছেলে মেয়ে এত সুখে আছে কি করে চেহারায় সব কেমন দুধ ঘের আমি আতিশায্যে ফুটে বেরোচ্ছে দেখছো না এরকম এরকম লোকের এরকম কত আরো আছে তাতে দেশের পঁচানব্বই ভাগ লোকের কী এসে গেল তাদের তো সেই উপোস চলছে তো চলছি দাদু তুমি তো এই অঞ্চলের লোক অনেকদিন থেকে তো এদের দেখছ সেই নেংটি পড়া লোক আর ছায় পড়া মেয়েদের কি উন্নতি দেখছো এখন রোজ তো সন্ধ্যেবেলায় বাজারের দিকে যাও দেখো না দেখো না এটদের তাও তো তুমি গ্রামের ভেতরে দেখনি এই সদানন্দ দশ বছর আগে যে জমিটুকু ছিল কোথায় গেল সে জমি যে ওকে ডোমেস্টিক সার্ভেন্ট হয়ে যেতে হলো বুড়ো বলে হ্যাঁ সত্যি এদের জন্য হয়েছে তা আমি বুঝতে পারিনি না কিন্তু পৃথিবীতে ভারতবর্ষ একটা নাম যে নাম মুছে গিয়েছিল সেই জায়গাটা বলো না গো বলো না বুড়ি বলে হ্যাঁ বলো বলো বলো বিনা বেনু রবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে বুড়ো বলে এই সেটা কিছু না বুয়ে বলে শ্রেষ্ঠ আসন নিয়ে ফেলেছে হ্যাঁ কবে কখন কোথায় শ্রেষ্ঠ এখন হয় নাই তবে চুল বিক্রি হয়ে গেল করতে পারবি অপেক্ষা করো খালি দেখে যাও এই তো সবাই শুরু হয়েছে এখনই কি করে বলবো একটু আগে বললে না একটা শিশু জন্ম নিতে মাস দশ দিন লাগে ধৈর্য ধরো বুড়োবেলা কিন্তু যেটুকু এদিক শুনি কাগজে দেখি তাতে আমার মনে কোনো ভরসা হয় না শ্রেণী শত্রু মানে কি এই বলে কাউকে খুন করলে কি বিপ্লব হয় ধৈর্য তো তোদেরও নেই বই বলে ওই সব বুঝজিও কাগজের কথা তোমরা বিশ্বাস করো হ্যাঁ হ্যাঁ অবশ্য তোমরাও তাই বুঝে বলে তাহলে বল আমরাও তোদের শত্রু বলে ঠিক তোমাদের জায়গাটা কোথায় আমি বলতে পারছি না তবে তোর মা মা বাবা আত্মীয় স্বজন সবাই তোদের শত্রু নিশ্চয়ই কোনো সন্দেহ নেই অবাক হয়ে ওদের মেরে ফেলতে পারিস বুড়ো বুড়ি একসঙ্গে চিৎকার করে বলে বোবাই বুড়ো না বোয়াই তোদের হবে না ডালে কি ফুল ফুটে এত করে ফেলিস তাহলে স্বপ্ন করে স্বপ্ন দেখা ভুলে গেলে কি দিয়ে দেশ কি আসছে তোমরা আমার বাবা যখন ঘুষ নিয়ে কারো সর্বনাশ করছে তোমার বড় ছেলের কালো টাকা জমাবার জন্য অন্তত কিছু লোক পাচ্ছে না তোমার ছোট ছেলে তোমার ছোট জামাই তোমার এরকম আরো মোটা করছে আর তাইতে কত পরিবার নিশ্চিন্ন হয়ে যাচ্ছে সে খবর রাখো তারা খুন করছে না বলে তাই বলে বাবা মা ভাই বোনের রক্তপাত করতে পারিস না পারি না আমি তোর বল কিন্তু পারলে দোষ হতো না রক্ত রক্ত আর যাদের রক্ত না আমাদের একটু বাসিস না পুরো বলে ওকে দিয়ে আমাদের নিজেদের মনের মতো কথা বলিয়ে নিতে চাচ্ছ কেন কেউ আমাদের ভালোবাসে না এই সার কথাটা বুঝে রাখো কিন্তু আমি যে সকলকে ভালোবাসি সবাই ভালোবাসে বুয়ায় দাদু ও পথে যাস নেই প্রাণ যদি প্রাণ দিয়ে বসতে হয় ও মা আমি শুতে পারবো না কান্না আসে মুখ নিচু করে বুয়ায় পায়ে পায়ে এগিয়ে এসে বুড়িকে জড়িয়ে ধরে গালে গাল রেখে বলে যাতে একদিন সবাই সবাইকে ভালোবাসতে পারে তারই জন্য তো আমাদের এই চেষ্টা তোমাদের মতো মানুষদের যাতে এমনি করে যা সে তারিয়ে নিয়ে বেড়াতে না পারে তারই জন্য তো আমাদের এই চেষ্টা তার জন্য যদি প্রাণটা দিতেই হয় দিদু না না না ও কোথাও বলিস নি রক্তপাত রক্ত দেখার নেশা নেশা চেপে যায় একটা রক্তপাত আর একটা রক্তপাত ঘটায় ওতে কখনো ভালো হয় না কারোর ভালো হয় না দুবাই হঠাৎ বৃদ্ধাকে ছেড়ে উঠে পড়ে হাসিবেলা সত্যি ওই গান্ধী লোকটা তোমাদের মাথা একবারে খারাপ করে দিয়ে গেছে তোমাদের সঙ্গে আমার কোনো ঋণ মিলবে না তোমাদের বোঝাতে চেষ্টা করা আর মরুভূমিতে চাষ করতে চেষ্টা করাও একই ব্যাপার বুড়ো বলে তাই বোধ হয় রে জেনারেশন গ্যাপ তোদের চক্ষু লাল হয়ে গেছে আমাদের কথাও তোকে বোঝাতে পারবো না তবে এ কথা আমৃত্য আমি মানতে পারবো না যে এখানে ওখানে একটা করে লোক ধরে ধরে তাদের শত্রু নাম দিয়ে খুন করে দেশকে তোরা ক্ষুধা থেকে মুক্তি দিতে পারবি। বুবাই বলে যে আমি এ কথা আমৃত্য মানতে পারবো না দাদু মানুষ না খেয়ে মরে যাবে তবু পরগাছা পেট মোটা লোকেদের কাছ থেকে কেড়ে খাবে না এক গালে চর খেলে আর এক গাল এগিয়ে দেবে তাতেই দেশের ভালো হবে কুথার্থ মানুষ স্বর্গলাভ করবে তোমাদের তোমাদেরই পরমার্থ লাভের কথায় আর যাই হোক খিধের অন্ন জুটবে না আমার আমরা পরমার্থ চাই না চাই নগদ বিদায় ঘড়ি দেখে বুড়ো বলে আইডিয়া আইডিয়ার পর আইডিয়া এসে মাল করে দিল বলে না এই আইডিয়া পেয়েছি বলে মুক্তির পথ পেয়েছি জাগে গে শোনো সখাশখি আমাকে এক্ষুনি বেরোতে হবে কোথায় আর সদানন্দ বলে কয় বুবাই দাদা ব্রেকফাস্ট খেলে না বুড়ো বুড়ো সে কেজি বললি খাওয়া হয়ে গেছে মিথ্য কথা বলেছিলাম এ বাড়িতে খাওয়ার প্রবৃতি বাঁচে থাকি বা কি করি বউলে বেশ নেয় দাদু দিদির নিয়ে আসিস ওদের তো আজ পাস নাকি তাই নাকি তাহলে আমারও উপর চা বলে না না না না আজ কি তি বুড়ো বলে আজ তো কৃষ্ণপক্ষের দ্বিতীয়া ও কৃষ্ণপক্ষের দ্বিতীয়া আমাদের উপস্থ একাদশীতে সামনে রবিবারে আঙুল গুনতে গুনতে বলে আর কি বুড়ো হয়েছি তো সব ভুলে যায় এই রবিবার বসে আছি সাধারণত বলে যতই বুড়া হও সধবা একাদশী করছে বাপের জন্মেশনি নাই বুড়ো বলে ওরে এর একটা আলাদা মানে আছে এখন থেকে যতগুলো একাদশী পারি করবো আর স্বামীর সঙ্গে একাদশী করলে সধবার দূষণ করো কেন একাদশী পূর্ণিমা ষষ্ঠী আমার ঝামেলাটা তো কমে গো তুমি সেদিন বললে ধোকা খাবে কাল যাইতে ডাইলটা ভিজাই দিলাম আর এখন বুড়ি বলে আজ তো খাবো একাদশী নয় আজ খাবো চাটো নিয়ে আসি কেনে বুবাই চেয়েছি বলে তাড়াতাড়ি আনবি আমার দেরি হয়ে যাচ্ছে বাবা মা আগে এখান থেকে বেরিয়ে পড়তে চাই ও ভালো কথা রত্ন যাবার সময় বলে গেছে বুবাই যেন কোথাও না হয় রবিবার সবাই মিলে একসঙ্গে খাবে সখী তুই সত্যি বৃদ্ধা হয়েছে একটু আগে বললাম না আমি আর এই বাড়িতে খাবো না তুই খাবে না কেন আমনা না এ বাড়ির জঞ্জাল কিন্তু না আমি তো এবার মানে একমাত্র সদানন্দ ট্রে করে খাবার ইত্যাদি নিয়ে আসি তোমরা খাও মুই চা করিয়ে আনি চলে যাই বইয়ে বলে দেখো সখা সখি আমার সামনে বেশ ভালো করে খাও তো দিয়েছে তোমাদের ভালো বা ফার্স্ট ক্লাস দাও দেখে আমাকে একটু দাও বৃদ্ধ বৃদ্ধে শাসব্যস্ত হয়ে প্রায় সব তুলে দিতে থাকে ওদের পাতে আরে না না অত না তোমাদের রাখলে কই দেখি তোর একটা টোস্ট দিত আমাকে দেখি বাঁধানো দাঁতে কব্জা করতে পারি কিনা বুড়ি বলে তাহলে আমাকে দে আমার তো মোটে দুটো দাঁত বাঁধানো খাবার অদল বদল করে খাওয়া চলে বুড়ি বলে কাল সাড়ে রাত তো ঘুমিসনি কি করছি ওসব বলতেন এই দিব দেওয়া আছে ডিম দুধ এসব খাওয়া ছেড়ে দিয়েছিস কেন ভালো লাগে না জানো আমার সঙ্গে যা কাজ করে তাদের এক একদিন ওই জল ছেড়া কিচ্ছু জোটে না সদান দেরি করে চা আনলে দেখছি আমারও চা খাওয়াটা হবে না কোথায় যাচ্ছিস দুপুর ফিরবি তো বললাম না রত্না বলে গেছে রবিবার সবাই একসঙ্গে খাবে দুবাই চুপ করে থাকে তারপর ছেলেবেলায় কত রবিবার কত রবিবার বসে থেকেছি মা বাবার সঙ্গে একসঙ্গে খাবো বলে বাবা তখন শিলিগুড়িতে পোস্টেড অবশ্য নিচের রে বাবা মা গাড়ি নিয়ে চলে গেছে দার্জিলিংয়ে বাবার বস তার স্ত্রী জিমখানা ক্লাব বা আর কোথা বুড়ি নেপালী আয়া লক্ষ্মী মায়া সে বলতেন না নিয়ে আসে ও হরু ফরকান দেয় না আমার কষ্ট মাছ তুমি খেয়ে নাও সামনে রোববার তোমার মা যাতে থাকে আমি বলে দেবো আকাশ পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা সোনা হয়ে চলতো তা থাকতে থাকতে মনে হতো মাকে ওই সোনার খুব কাছে চলে গেছে আমাকে নিয়ে গেল না কেন আর কত কিছু মনে হতো বোকার মতো বড্ড লেট হয়ে গেছে বলে এটা কি হতে পারে বুবাই যে কোনো রবিবার তারা থাকে নি তোকে দেখেনি হ্যাঁ ঠিক আছে অনেক রবিবার থাকে যখন ওদের ইচ্ছে দরকার হয়েছে আমার ইচ্ছার জন্য সদানন্দ চা নিয়ে আসি একটু আগে থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছিলো সদানন্দ চা দিতে দিতে বলে ম্যাঘ কই খুব জল আসিল বলিয়া বুবাই দাদা মা বইলেছে মটন ভিন্দা করিবার জন্য তা মুই ভাবি তার সাথে একটুক্ষণ ফ্রাইড করি বেশ কর না দেখিস তোকে ফেল করে দেবো সব একলা খেয়ে নেবো সে তুমি পারো বটে একবার কি হসিল দিদি মা শুনো বটে বই বলে যা যা গল্প শুরু করলে তোর কাজ দেরি হলে মাছ উঠে যাবে যা সদানন্দ চলে যাই দেখো সখা সখি বোধ তোমাদের সঙ্গে আমার শেষ দেখা মানে না না না বুবাই বলে বুড়ো বলে না বুড়ি বলে না জোর করে না দেওয়া হাতেও নেই তোমরা কাউকে বলবে না কই ডান গুলো মাথায় দাও বলে যে হর্ষবর্ধন সম্পর্কে একটি কথা আমরা কাহা বলিব না বুড়ো বলে এই মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করা তুই বিশ্বাস করিস হ্যাঁ আমি করি না তোমরা করো সেটাই আমার ভরসা কোথায় যাচ্ছিস কত দূরে এখান থেকে বেরিয়ে কোথায় যাব সেটা জানি কিন্তু তোমাদের বলবো না আর তারপরের কথা আমি নিজেও জানি না এই যাওয়া ছাড়া তোর কোনো উপায় নেই বুড়ো বলে কি বোকার মতো কথা বলছে ও কি অন্য কোনো উপায় চাইছে এ না ওর দরকার আছে বুয়ে বলে কই মাথায় হাত দাও বুড়ো বলে প্রতিজ্ঞা করবার মাথায় হাত দেবার দরকার নেই দাদু প্রতিজ্ঞা আমি করলাম বুড়ি বলে আমিও করলাম এ কথা কাকপক্ষীয় টের পাবে না তবে এই তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি যেন কোনো বিপদে না পড়িস বলতে বলতে কথা আসতে হয় বুবাই কি যেন বলে বেরিয়ে চলে যায় মিউজিক পরের কথাগুলো শোনা যায় না আলো কমতে থাকে বৃদ্ধের হাতও বুবাইয়ের মাথায় উঠে আসে বুবাই দুজনের হাত নিয়ে আসলে গালে রাখে তারপর ছুটে বেরিয়ে যায় বাইরে মেঘ গর্জন করে উঠে বৃষ্টির শব্দ দৃশ্য বদলায় বৃষ্টি চলছে চলছেই দুদিন পার হয়ে গেছে সময় বিকেল রত্ন একটা চেয়ারে বসে উস্কো ফুসকো চুল অনেদ্রা ছাপ গায়ে একটা ড্রেসিং গাউন বসার ভঙ্গি যেন রানীর মতো সদানন্দ বৃদ্ধা দাঁড়িয়ে ভিত বলে আমি তোমাদের কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না সদানন্দ বলছে যে বুবাই বলেছিল ও দুপুরে ফ্রায়েড রাইস আর মাংস খাবে আর তুমি আর বাবা বলছো না ভাবলাম সোমবার ফিরবে কিন্তু আজ বুধবার হয়ে গেল তার উপরে দুদিন ধরে সমানের বৃষ্টি চলছে জানি না ছেলেটা আদারে বাদারে কোথায় আছে উঠে পড়ে উঠে পড়ে বল সদানন্দ মিথ্যে কথা বলিস ঠিক করে বল কি বলেছিল যাওয়ার সময় বল সদান্দা বলে যাবার সময় আমাকে মোটে বলেনি দাদু আর দিদুর সঙ্গে কি সব রাগারাগি করছিল শুনছিলাম তার মানে তোমাদের সঙ্গে কি নিয়ে রাগারাগি হলো চুপ করে থেকো না কি কী বলেছিল ওকে তোমরা বুড়ি বলে আমরা ওকে কোনো খারাপ কথা বলিনি তবে ও রাগ করেছে তবেও ও রাগ করেছিল কেন বা চমৎকার আমার বাড়িতে থাকবে আমার ছেলের সঙ্গে রাগারাগি কোনো ব্যস্ত কি বলেছিল বলো আমাদের সঙ্গে ও রাগারাগি হয়নি সরানন্দ এখন মুখ ফাঁসাও না দিদু ভগবান সাক্ষী মুই বলছি তুমি চা চেঁচাই চেঁচাই দুবাইদের সঙ্গে কথা বলছিলে না বলো নাই রত্নবালী কি কথা বলেছিলে কত কতটুকু শুনেছিস কি শুনেছিস তুই আমাকে বল মুই তখন মশলা পিষেছিলাম তাই করে ভালো বুঝতে পারি নাই সব তবে সাঁটা সাজি খুব হচ্ছিল হ্যাঁ হ্যাঁ বুবাইতে একবার বললে দাদুকে হাটে দাদুকে হাটে যেয়ে নেংটি পড়া লোক আর ছেটা পড়া মেয়ের ছেলের পানা কি চেয়ে চেয়ে দেখো সে কি এসব আবার কি কথাছি সদানন্দ কি যেটা বলছিস ত্রি তাহলে তুমি বলো না কি বলেছিল সে অন্য কথা হচ্ছিল আমাদের রত্নাবলী তাহলে বোঝাই যাচ্ছে যে কথা একটা হচ্ছিল বলতে পারছি না কারণ বলবার তোমার কিছু নেই সদানন্দ ঠিক করে বল আর কি শুনেছিস ঠিক করে না বললে তোকে আমি নিজের বাবা মাকে একবার দিদি বললে রক্ত দেখাতে পারিস বাতমার রক্ত তোমরা কোকে নিয়ে তন্ত্রমন্ত্র করছো নাকি রত্ন কি সব বলছে সে আমরা ওসব কেন করতে যাবো নিশ্চয়ই তোমরা কিছু না কিছু না হলে সে এরকমভাবে গায়েব হয়ে যাবে কেন আমি পুলিশ ডাকছি মার খেলে তখন বুড়ি বলে রত্ন তোর রাগে মাথায় ঠিক নেই শোন শোন বলে হ্যাঁ দুধকলা দিয়ে সাপ পুষেছি নির্লজ্জ অকৃতজ্ঞ কলকাতায় ঝিমলের সঙ্গেও তুমি এমন করো সে অতিষ্ঠ হয়ে উঠি। সেই ফিগার দেখাবার জন্য আর জামা পরে কিনা সে লিপস্টিক ভালো করে লাগায় কিনা তার তোমার কী দরকার আমার ছেলে কখন বেরোচ্ছে কখন ফিরছে তা নেই তোমার এত মাথা দেখে কেন খিটখিট করে ছেলেটাকে বাড়ি ছাড়া করলে জিপের শব্দ সবাই বাইরের দরজার দিকে তাকায় স্বদেশ আর বৃদ্ধ প্রবেশ করে সদানন্দ সদেশের কাছে গিয়ে হাওয়া করে কাঁদে হে বাবু মোক জেহালত দিও না সাচা কথা কই মুই কিছু জানি না হে দিদি মা বলো কেন মুই কিছু জানি সদেশ বলে কি ব্যাপার কী হয়েছে সদানন্দ বলছি বুই মা বাবার সঙ্গে রাগারাগি করে চলে গেছে চে তাই হয় নাকি কি হয় না হয় আমি জানি না তুমি পুলিশে খবর দাও স্বদেশ বলে একটু ঠান্ডা মাথায় সব দিকটা ভাবার চেষ্টা করো পুলিশে খবর দিলেই তো আর হলো না রত্ন বলে দেখো আমার ছেলের ব্যাপারে আমি কোন রকম কম্প্রোমাইজের মধ্যে যেতে রাজি নই এ ব্যাপারে আমি আমার মা বাবা কাউকে কেয়ার করি না সদানন্দ বল না বল রক্ত নিয়ে কি কথা হয়েছে বুড়ো বলে রক্ত হ্যাঁ তোমরা বলো বুবাইকে বাবা আমার রক্ত দেখাতে পারিস বলো নি বুড়ো বলে আমরা এখানে এসব কথা বলতে যাব বুবাইকে তা আমি কি করে জানবো কি করে কেন বলবে বুড়ো বয়সে হয়তো তন্ত্রমন্ত্র ধরেছ তোমরা যত তাড়াতাড়ি কলকাতা যাও ততই মঙ্গল স্বদেশ বেলার তোমার কি মাথা খারাপ হয়ে গেলো কি সমস্ত বলছো তুমি বলে আমার মাত্র একটা ছেলে আজ তিন দিন হয়ে গেল তুমি কি করে চুপ করে আছো আমি তাই ভাবছি কে বললে আমি চুপ করে আছি এতক্ষণ ধরে তাহলে আমি আর উনি কেন ঘুরে বেড়াচ্ছিলাম রত্নাবলী তা কি কি হলো বলবে তো স্বদেশবেলা সদানন্দ তুই যায় এখান থেকে সদানন্দ চলে যায় বলে আমরা অহরচেলের বাড়িতে গিয়েছিলাম শুনলাম জিতেন আর রাম বলে দুটো ছেলের সঙ্গে ও শিলিগুড়ে গেছে জিতেন বাড়িতে বলে গেছে সেখান থেকে ওরা দার্জিলিং বেরিয়ে টেরিয়ে ফিরবে কয়েকদিন দেরি হবে রত্ন বলে জিতেন বাড়িতে বলে যেতে পারলো আর বুবাই বলে যেতে পারলো না সচেতন সে আমি কি করে বলবো বাবা মা তোমাদের বুবাই কিচ্ছু বলে যায়নি বাবার কাছে গিয়ে পায়ে ধরে প্রায় বাবা সত্যি করে বলো আমার একটা ছেলে বাবা বলো মা মা তুমি বলো মাগো মাগ তোমার ছেলের খবর না পেতে কেঁদে ফেলে বৃদ্ধা অসহায় ধরে বৃদ্ধা তাড়াতাড়ি রতনাকে তুলে ধরে বুড়ো বলে রত্না আমাদের কিছু জিজ্ঞেস করিস নি আমরা সত্যি জানি না রত্ন হঠাৎ ক্ষিপ্তের মতো হয়ে গিয়ে তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো বলো বাবা বলো ঝাঁকাতে থাকে বুড়ি বলে রত্ন ছেড়ে দেড়ে দেও কে স্বদেশ বলে রত্না ওরকম করছো কেন একটা খবর তো পাওয়া গেছে ও খবর সত্যি না আমি থেকেই জানি পুলিশে খবর দিতেই হবে তুমি যদি নাংদ আমি নিজেই যাবো আজকের মধ্যে আমার ছেলের খবর আমি চাই চাই বুড়ো বলে পুলিশের ওপর তোর এত বিশ্বাস পুলিশ খবর এনে দেবে আজকের মধ্যে বুড়ো বলে রত্না স্বদেশ পুলিশে খবর দিও না দিও না স্বদেশ সত্যি করে বলুন তাহলে কী হয়েছে আর আমাদের একটা কথা জিজ্ঞাসা করো না বাবা সত্যি আমরা কিছু জানি না স্বদেশ বল হঠাৎ বাইরে একটা সাইকেলের শব্দ স্বদেশ কে বলে বেরিয়ে যায় বাইরে কি কি কথা শোনা যায় স্বদেশ সাথে একটা চিঠি পড়তে পড়তে আসে বোবাইয়ের চিঠি রত্নবালা কি লিখেছে কি লিখেছে বোবাই সদেশ জোরে পড়ে বাবা আমার জন্য তোমরা চিন্তা করো না খোঁজাখুঁজিও করো না আমি এখন বাড়ি ফিরছি না আপাতত কলকাতা চললাম বুবাই ব্যাস আর একটা কথাও নেই আমাকে আমাকে একটা কথাও লিখে যায়নি তোমার কি মনে হয় আমাকেও কিছু লিখেছে এরকম নিষ্ঠুর নিষ্কুরন চিঠি আর কখনও জীবনে আমি পেয়েছি বলে তো মনে হয় না হ্যাঁ যে ছেলেটা চিঠি দিতে এসেছিল বলে গেল চিঠিটাও কালকে বৃষ্টির জন্য দিতে পারেনি কালকে আর বুবাই বলে পাঠিয়েছি পুলিশ টুলিশ যেন না করি আমি সরকারি চাকরি করি আমার পক্ষে সেটা ভালো হবে না সবাই চুপ করে থাকে রত্ন কাঁদতে থাকে ভীষণ স্বদেশ বলে এবার তো মনে হয় আপনাদের দায়িত্ব অনেক কমে গেল যেটুকু আপনারা জানেন এবারে তো বলতে পারেন আপনারা বলুন বুধ বলে হ্যাঁ এবারে বোধহয় বলা যায় কিন্তু আমরা যে হ্যাঁ আমরা ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা কিছু বলবো না তবে তোমা আমাদের চেয়েও তোমরা ওর বেশি মঙ্গলাকাঙ্ক্ষে কারণ তোমরা ওর মা বাবা তাই তোমাদের বলা যায় বলে ভগবান কোনো দোষ যেন না লাগে বুবাইকে রত্ন বলে বলো বাবা বলো বলুন ওরা কথা বলতে থাকে আস্তে আস্তে তারপর একটা সময় বৃষ্টির আওয়াজ মিউজিকের সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্ত পরে আবার আলো জ্বলে ওঠে বুড়ি বলে না না না কিছুতেই না পুলিশে খবর দিও না রত্নাবলী কিন্তু ওকে খুঁজে পাবো কি করে বুড়ি বলে সময় হলেও আপনি আসবেন স্বদেশকে বলে তুমি কিছু বলো বুড়ি বলে যদি ওর ভালো চাও নিজেদের ভালো চাও তাহলে বুবাই যেমন বলে পাঠিয়েছিস তেমনি সকলকে বলো বুবাই কলকাতা গেছে স্বদেশ বলে কিন্তু তারপর বুড়ো বলে সত্যি অথই জল রত্নাবলী তুমি তুমি মাকে বলে হঠাৎ যত নষ্টের গোড়া কি করলাম ইংরেজের পুলিশ ওনাকে কবে ধরে নিয়ে গিয়েছিল ওনার পিঠে লাঠি পড়েছিল কেবল সেই সব গল্পের কাছে তো আমি থাম তাউজি যদি তেমন জেল খাটতে হতো বিপ্লব পেটেছিল বলে তো পনেরো দিনের মধ্যে দিব্যি বাড়ি চলে এলে উনি আবার বিপ্লব করেছেন রত্না আমার একটা পবিত্র জিনিস নিয়ে আমাকে এরকম কোনো ঠাট্টা করো না ঠাট্টা আবার কি যা সত্যি তাই বলছি এক একটা ছেলে মানুষই ব্যাপারকে এমন এক একটা রূপ দেওয়া হয় না পনেরো দিনে জেলের ভাত খেয়ে উনি আর বাবা আরে বাবা দেশ তো উদ্ধার হয়েই গেছে তবে আবার আমার ছেলের কানেও কানে কেন আমি তোর ছেলের কানে কোন মন্তর দিইনি সে যে এ পথে গিয়ে থাকে তবে তোদের দিকে ঘেননা এ লজ্জায় এ পথে গেছে বুড়ো বলে কি হচ্ছে কিশোর রত্ন বলে বাবা কথা ঢাকতে যেও না কিসের কেউ না বলো বলো পরিবারের স্বাধীনতা যদি এসে থাকে তাতে আমাদেরও কিছুটা দান ছিল বুঝলি আছে পনেরো দিন হোক পনেরো দিন হোক এক মাস এক বছর হোক লক্ষ লক্ষ লোকের এইরকম দান না থাকলে দেশোদ্ধার হয়ে যায় না বুঝলি কিন্তু ভুল করেছিলাম তাই তোদের মতো স্বার্থ পর্যাওয়ারি দেশ ভরে গেল। কে তবে তুমি ওই পনেরো দিন জেল না খাটলেও মা দেশোদ্ধার হতো পয়সা খেতে পড়তে তো লজ্জা করে না রতনা স্বদেশ রতনার রত্নার একটিও কথা নাই একটা জিনিসের থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের উপর যদি ওর কোনো ঘৃণা হয়েই থাকে তবে তাতে ইন্ধন জুগিয়েছেন আপনারা বুড়ো বলে স্বদেশ তুমিও কি পাগল হয়ে গেলে নাকি না আমার মাথাটা খুব ঠিকই আছে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ঘুষখর বললে আমার খুব ভালো লাগবার কথা নয় রত্না রত্নবালী যা গেরাগারাগি করলে তোমার আবার ফ্রেশার বেড়ে যাবে স্বদেশ বলে আর আরও বেশি সর্বনাশ ঘটার আগে পুলিশে একটা খবর দিয়ে রাখাই ভালো না এ কাজ তোমরা করতে পারবে না আর সে তো তোমরা ওর বাপ মা তোমরা ওর সম্বন্ধে না জানার কষ্টে ভুগছিলে তাই সেই কষ্ট থেকে তোমাদের বাঁচাবার জন্যে তোমরা কখনো খারাপ কাজ করতে পারো না সেই ভেবে খবর দিলে ওর খারাপ ভাবে কথা ভাবছেন কারো তুমি পুলিশকে কতটুকু জানো তাছাড়া আরও কতগুলো ছেলের সর্বনাশ হবে যেন তার মানে আপনারা বলতে চান ওরা যা করছে তা ঠিক করছে এক একটা মানুষকে ধরে খুন করছে যারা করছে তার ধরা পড়লে দেশে সর্বনাশ হবে বলে না না তা বলছি না কিন্তু তাদের সর্বনাশ হবে বোঝা গেল জানেনি তো আমরা স্বার্থপর তাই আমার ছেলে বাঁচলে আর আমার চাকরি বাঁচলেই যথেষ্ট আর কিছু ভাববার আমার দরকার আছে বলে মনে করি না আমার ছেলে কতগুলো লোকের পাল্লায় পরে এরকম হয়ে যাবে বুড়ো বলে ওর বুদ্ধি অনেক বেশি কারো পাল্লায় পড়বার ছেলে নয় স্বদেশ বলে অন্তত পুলিশকে আমার তাই বলতা বুড়ো বলি স্বদেশ আমি তো পায়ে ধরে বলছি পুলিশে যেও না স্বদেশ হায় ভগবান আমি যে তাকে বলেছিলাম এ কথা কাক কাকপক্ষিতেও টের পাবে না স্বদেশ বলে আপনাদের নাম না করলেই তো হলো তাছাড়া যথেষ্ট হয়েছে অনেক ক্ষতি আপনারা করেছেন এবার আমার ছেলের কথা আমাকে ভাবতে দিন চলে যায় রত্ন বলে আরে রেনকোটটা নিয়ে যাও চলে যায় ফিরে এসে বলে যাও তোমরা তোমাদের জিনিসপত্র গুছিয়ে ফেলবে কাল দাদা বৌদি দুপুর আসবে এখান থেকে স্টেশন যেতে অনেকটা পথ সময় বেশি থাকবে না বাজারে চলে গেছে এই সময় তো রোজ যায় যদি তোমাদের সঙ্গে আর আমার কথা বলবার ইচ্ছে নেই তবু একটা উপদেশ তোমাদের দিচ্ছি না ঝর্নার ওখানে যতদিন থাকবে তোমার ওই বিপ্লবের পতাকাটা আর উড়িও না কবে ঘেই খেয়েছিলে আজও একটু উড়ি বাজে না বাবা না আমি জানি তুমি অন্যরকম মা ব্যাপারটা না ঘটালে হয়তো এরকম হতোই না তবু দাদা বউদের কথা একটু শুনে যোগ তাতে তোমাদের সব দিক দিয়েই ভালো হবে হ্যাঁ আর সদানন্দকে বলো যা ছাইপার নাপবে ওপর দিয়ে আসে আমি নিচে নাপতে পারবো না ওপরে চলে যায়। বুড়ো ডেকে বলে রত্না তোমার মা আমাকে ইনফ্লুয়েস করে কিছু করার নেই আমার যথেষ্ট বুদ্ধি শুদ্ধি আছে যা করার আমি নিজেই করেছি তাহলে তারই আরোই ভালো চলে যায় বুড়ো বলে এইবার বুড়ো বলে কোথাও আর আমাদের স্থান নেই ভয় করছে তবে ও যখন কলকাতা লিখেছে চিঠিতে দিকে গেছে বুড়ে বলে হ্যাঁ সদে সত্যিই পুলিশে বলতে গেলো সত্যি কি ওরা ছেলেটাকে ভালোবাসে না निश्चय बसे क्ले ते मनोमत हम बसि भाब